দুরশরিপুরি আল্লাহ মুহমদ আলি মোহাম্মদ কমা তালিম আলি ইব্রাহিম ইন্নক হমজিদ অবকাল মোহাম্মদ আলা আলি মোহাম্মদ কমারক তালাম الله ফি الله হসসনা রসুল উপস্থিতমান বেরাদান ইসলাম দীর্ঘ সময় উলামা ইকরামের জবান থেকে মূল্যবান আলোচনা আপনারা শুনেছেন আমার পূর্বে লন্ডন ঐতিহ্যবাহী মুজাহিরুলোম মাদ্রাসা ও মাইলেন জামি মসজিদের সম্মানিত খতিব বন্ধুবর হাজরত হাফেজ নজির আহমদ সাহেব আপনাদের সামনে অল্প সময়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন সর্বশেষ আমি যতটুক জানতে পেরেছি আপনাদের এখানে হজরতুল আল্লাহাম মুফাসরে কোরআন মৌলানা জুবাইর আহমদ আনসারী দামদ বারাকাতহম তিনিও আসবেন আমি আসলে জুহুরের পর থেকে পর্যন্ত চারটে মাহফিল বয়ান করেছি এই পঞ্চম মাহফিল আপনাদের এখানে আসলে আজকে আমার মাহফিল সর্বশেষ যেটা ছিল সেটা আমার নজিরবাইয়ের এখানে ওই মাদ্রাসা মাইলেন মসজিদে বসে ওনার সাথেই প্রোগ্রামটা হয়েছিল তো হঠাৎ করে উনি ওনার মাদ্রাসার প্রয়োজনে মাহফিলটা একটু আগাইতে হয়েছে যার ফলে উনিও বাংলাদেশে একটু আগে আসছেন ऐसे महफिल कर फिलबें से टीफोने सुसंतान जार आलाम गजरत शेख हबीगंजी दामद बरकत होम आल्ला नुरस्मामीपुरी दामद बरकत हम हजरत मौलाना जुबाहिर अहमद अनसारी अमी जुनायद अल हबीब हम जख इंगलैंडे जा लंडन थ प्राय अनेक दूरे कारडिफ সেখানে উনি থাকেন সাইফুর রহমান সাইফুর রহমান ভাইয়ের এখানে আমাদের যাওয়া আসা হয় ওনার বাসায় আমাদের মেহমানদারি হয় তো বারবার উনি আমাকে ফোন করতেছিলেন যে আপনি একটা ডেট দেন যখন ডেট দিবেন তখনই তা আমি হঠাৎ করে উনারে ফোন করে বললাম যে পনেরো তারিখে আমার একটা প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে যদি আপনি পারে এই তারিখে উনি আমাকে সাথে সাথে দশ মিনিট পরেই ফোন দিয়ে জানালেন বলে যখন আপনি বলছেন তখনই তা আমি আজকের এই ডেটটা আপনাদের এখানে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা আরও অনেক রামকে পাইছেন তাদের কথাবার্তা শুনছেন আমি আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত সময়ে কয়েকটা বাংলা চোরা কথাবার্তা বলব একটা জিনিস সর্বপ্রথম যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হলো আপনারা এখন মনে করেন যে আজকের এই মাহফিলটা হজরত মৌলানা জুবাইর রহমদ আনসারি সাহেব আপনাদের এইখানে আগমন করবেন এই উদ্দেশ্যেই এই মুকসুদেই মাহফিলটা করা হয়েছে এখন আমি জিজ্ঞেস করতে চাই উনি কি আগে আসছেন নাকি ফেন্ডেল আগে করছেন আরো আসতে কথা কয়েন মাইন সেজীবন না শুনে ফেন্ডেল আগে না উনি আসছেন আগে লাইট বুদো লাগাইছেন উনি আসার পরে লাইট ও আগে আসার পরে না পরে খুব ভালো করে বুঝেন আজকের মাহফিলির উনি যিনি মকসুদ তিনি আসছেন পরে স্টেজ বানাইছেন আগে মকসুদ জুবাই আসবেন পরে ফ্যান্ডেল করেছেন আগে মকসুদ জুবাই রহমদান সারি তিনি আসবেন পরে লাইটিং করেছেন আগে মকসুদ জুবাইর হমদান সারি তিনি আসবেন পরে আপনারা শ্রোতা হিসাবে আগমন করেছেন আগে ঠিক তেমনি করে তাম কা এই ভূমন্ডল সবকিছু তৈরি করার মকসুদ হলেন আমার নবী আসমান জমিন তৈরি করেছেন আগে মুকসুদ নবী মুহদুর রসুল আসছেন পরে আর চন্দ্র সূর্য তৈরি করেছেন আগে মুকসুদ নবী মুহাম্মদাহ মুহম্মদুর আসছেন পরে আল্লাহ পাক যাবতীয় সবকিছু তৈরি করেছেন আগে কথা কি বুঝে আসছে কথা কি বুঝে আসছে আমার আদম সালাত সালাতাম সালামকে আল্লাহ পাক আশ্রফুল হিসাবে তৈরি করেছেন হজরত আদম আলাইহি সালামকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা বানিয়েছেন তাম কায়ে সবকিছু বানাইছেন আল্লাহ কে বানিয়েছেন আল্লাহ আর জোরে বলেন কে বানিয়েছেন আল্লাহ এখন যদি আল্লাহকে আপনি জিজ্ঞাসা করেন আল্লাহ তুমি যে বানাইছো কোন জিনিসটা তুমি কিভাবে বানাইলা এবং কোন জিনিসটা বানাইতে থেকে মাল নিয়েছ আল্লাহ পাক একটা শব্দ দিয়ে জবাব দিয়েছেন কোরআন শরীফের ভিতরে যে দেখো আমি যদি কোনো কিছু বানাইবার ইচ্ছা করি তার জন্য কোনো উপায় উপকরণ মাল মেটার মিস্তরি ইঞ্জিনিয়ার এই সব কোন কিছুর প্রয়োজন হয় না কাপ আর নুন দুইটা অক্ষর একত্রিত করলে হয় কোন কোন আল্লা পাক বলছেন ফায়াকুন হয়ে গেছে আল্লাহ বলেন হয়ে যাও ফায়াকুন হয়ে গেছে আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ সাত আসমান তো আমাদের উপরে বানাইছ সাত আসমান তুমি কিভাবে তৈরি করেছ আল্লাহ বলেন কোন বলছি ফায়াকুন হয়ে গেছে বলে সাত জমিন কেমনে বানাইছ কোন বলছি ফায়াকুন হয়ে গেছে আল্লাহ চন্দ্র সূর্য কেমনে বানাইছ কোন বলছি ফায়াকুন হয়ে গেছে আল্লাহ রাতের অন্ধকার তুমি কিভাবে বানাইছ কোন বলছি ফায়াকুন হয়ে গেছে দিনের আলো কিভাবে বানাইছ কোন বলছি ফায়াকুন হয়ে গেছে আল্লাহ পাহাড় পর্বত কিভাবে বানাইছ কোন বলছি ফায়াকুন হয়ে গেছে হাইওয়ান জানোয়ার কিভাবে বানাইছ কোন বলছি ফায়াকুন হয়ে গেছে পশু পাখি কিভাবে বানাইছ কোন বলছি এখন হয়ে গেছে সাগর সমুদ্র কেমনে বানাইছ কোন ফা ফায়কুন হয়ে গেছে পানি কেমনে বানাইছ কোন বলছি ফায়াকুন হয়ে গেছে আগুন কেমনে বানাইছ কোন বলছি ইফায়কুন হয়ে গেছে বাতাস কেমনে বানাইছ কোন বলছি এখন হয়ে গেছে ফিরিস্তা কিভাবে বানাইছ কোন বলছি এখন হয়ে গেছে জান্নাতের হুর কেমনে বানাইছ কোন বলছি ইফায়কুন হয়ে গেছে জান্নাত জাহান্নাম কেমনে বানাইছ কোন বলছি ইফায়কুন হয়ে গেছে আড়স কুর্সি লৌহ কলম কেমনে বানাইছ কোন বলছি ফায়াকুন হয়ে মানুষকে আমার হাতের দ্বারা যে বাইরের মানুষ শুনে কথাটা বলেন শীতে ধরছে নাকি যে শীতে ধরে নাই তো মুসলমানেরা মানুষকে আল্লাহ পাক আল্লাহর কুদরতি হাতের দ্বারা বানাইছে তৈরি করেছেন মকসুদ নবী মহম্মদুর রসোল্লাহ আদমকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন মকসুদ নবী মোহাম্মদুর রসুল্লাহ ইব্রাহিম আলাই সালামকে খলিল বানায় মকসুদ নবী মোদুর রসোল্লাহ ইব্রাহিমকে নুমরুদের আগুন বাঁচাই নবী মোহাম্মদ রসোল উল্লাহ ইব্রাহিমের গড়ে ইসমাইল কেমন ইসমাই সালাম কুরবানি করেছেন কিস্তি উঠা বয়াবহ বন্যা থেকে বাঁচাইছেন মকসুদ নবী মোহাম্মদুর রসৌল্লাহ ইনুস আল্লাহ সালামকে মাসের পেটের থেকে বাঁচাইছেন মুকসুদ নবী মহম্মদুর রসুল সালাইমকে রাজত্ব দান করেছেন মুকসুদ নবী রসুল্লাহ সুলাইমানের হাতে হাওয়া করে দিয়েছেন দাউদ আলাই সালামের হাতে লোহাকে নরম করে দিয়েছেন মুকসুদ নবী মোহাম্মদ রসুল হজরত এসা আলাই সালামের সাথে কুহে তুরে কথা বলেছেন মুকসুদ নবী মোহাম্মদ রসুল মুসা আলাই সালামকে তার দলবল সহ সাগর আগে হজরত ইসালাই সালামকে বিনা বাপে মায়ের পেটে জন্ম দিয়েছেন মকসুদ নবী মোহাম্মদুর রসুল্লাহ মুকসুদ সকলের পরে আসছে বাকি সব আগে আসছে কথা বুঝে আসতেছে কথা বুঝে আসতেছে তাইরা আমি খুব অসুস্থ এবং ক্যালান্ত পরিশ্রান্ত। আমার মুখ থেকে যদি কিছু কথা মোহাম্মদুর রসুল্লাহ আরেকটা দৃষ্টান্ত দিলে কথাটা আর ভালো করে বুঝে আসবে আমার ভাইরা বাপ কি চাউলের খান না দানের জি চাউলের চাউল আগে না দান আগে আসতে ক দান আগে না ভিজা ভিজা এটা করে চাপা দিয়ে রাখে চাপা দিয়ে রাখার পর এক দুদিন বাইরে হয়ে গেরা গেরা বুঝেন তো হ্যাঁ গেরা বের হইছে গেরা বের হইলে খায় জি গেরা বের হচ্ছে মুখসুদ হইলো চল কি। চল উদ্দেশ্য কি চাউল এরপরে এটা কাদা মাটির মধ্যে ফলাইছে জ্বালা মুখসুদ হইল চাউল এরপরে জ্বালাটা একটু বড় হইছে মুখসুদ হইলো চাউল উঠাই নিয়ে খেতের মধ্যে লাইন দিয়ে লাগাইছে মুখসুদ হইল চাউল এরপরে সার দিছে গুবর দিছে হুইটার দিছে পানি দিছে মুখসুদ হইল চাউল ধান গাছ বড় হইয়া দানের শীষ ধরছে মুখসুদ হইলো চাউল দান পাকার পরে কাইটা বাড়িতে আনছে মুখসুদ হইল চাউল এরপরে মেশিন দিয়ে সুরাইছে মুখসুদ হইলো চাউল এরপর আবার পানি দিয়ে বিজাইয়া দান সিদ্ধ করছে মুখসুদ হইলো চাউল রোদ্রি দিয়ে শুকাইছে ঠিক না বেঠিক এখন জিজ্ঞেস করতে চাই মাসলা বুঝেন ভালো করিয়া চাউল যখন হয়ে গেছে চাউলটা দিয়া ফিরা দান বানানো যাইব তো জি চাউল বিজায় রাখলে গেরা হইব চাউল খেতে বাইনে এলে গাছ হইব খুব ভালো করে বুঝলেন মুখসুদ চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়া জীবন দান করা সম্ভব নয় তেমনি করে সৃষ্টি জগতের মুক্তুদ হলেন আমার নবী মোহাম্মদুর রসুল উল্লাহ মুহম্মদুর রসুল্লাহ পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী আসা সম্ভব নয় কথা বুঝে আসতেছে সাউল জীবন বিজয় রাখলে গেরা হবে না আমার নবীর পরে কোনো নবী হবে না সাউল খেতে বাইনে এলে যেমন গাছ হবে না আমার নবীর পরে কোনো নবীও হবে না কথা কি বুঝে আসছে কথা বুঝে আসতেছে এবার জিজ্ঞেস করতে চাই সাউল যখন হয়ে গেছে সাউলের দ্বারা কি বাদ পাক করা সম্ভব জি বিরিয়ানি পোলাও ফিনি জর্দা ফয়েস খিচুড়ি কথা কয় না খিচুড়ি সম্ভব ফিরা সম্ভব গুড়ি গোড়া সম্ভব আর জোরগণ সম্ভব খুব ভালো করে বুঝছেন মুকসুদ চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়া জীবন বাঁধ পাক করা সম্ভব তেমনি করে মুকসুদ আমার নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী আসা সম্ভব না কিন্তু নবুতি এলেম থেকে আমার বাইরা মুফতি ফজদুল হক আমিনী হওয়া সম্ভব মুকসুদ চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়া জীবন খিচুড়ি পাক করা সম্ভব আমার নবীর এলেম থেকে জুবাই রহমদ আনসারী হওয়া সম্ভব মুকসুদ চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়া জীবন ফিন্ন পাক করা সম্ভব আমার নবীর এলেম থেকে করিয়া হওয়া সম্ভব সেই খেয়ে ব্যায়ামপুরী হওয়া সম্ভব সেই খেয়ে বর নবী হওয়া সম্ভব সেই খেয়ে বাঘা হওয়া সম্ভব সম্ভব, খেয়ে কাতিয়া হওয়া সম্ভব আমার বাড়ির সেইখে গহরপুরী হওয়া সম্ভব নবী হওয়া সম্ভব নবী হওয়া সম্ভব হওয়া সম্ভব মুফতি হওয়া সম্ভব হওয়া সম্ভব তাইলে আমার নবী সর্বশেষ নবী পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের শেষ মঞ্জিল হলো জান্নাত আপনারা কই যাইতেন কোথায় যাইতেন আচ্ছা এখানে যে আপনারা আসছেন আপনাদের সবাই তো টাকা করে দিছে কত একশো পঞ্চাশ কত দিস কমলে আরামের বিছনা আরাম করে এখানে আইসেন কোন উদ্দেশ্যে দেখো কই যাইতাম জান কথা কয়না নাইতাম কই আল্লাহ যদি কুবুল করে ফেলায় তাইলে সঙ্গে যাদের কানেকশন আছে যাইবো কই জান্নাত কানেকশন নাই জাহান্নাম কত ভালো করে বুঝেন মোবাইল আছে তো এই যে মোবাইল মোবাইলের মধ্যে অপশন আছে বাইবার ইমো হোয়াটসঅ মানে অপশন আছে কিন্তু হোয়াটসঅ্যাপ ঠিক ইন্টারনেট কানেকশন নাই ফাংশন থাকলে কোন কাজ হবে না আবুল আহ ফাংশন আছে বাপের ভাই আবু তালেবের আছে হাফশের থেকে কালো বেলাল ইন্টারনেট কানেকশন লাগাইছে ইয়ামান থেকে আবু হুরাইরা ইন্টারনেট কানেকশন লাগাইছে ফারুসের থেকে আইসা সালমান ফার্সি ইন্টারনেট কানেকশন নবীর সাথে লাগাইছে ঠিকানা জান্নাত আমার রসুল মেয়ের রাস্তা বেলালকে ডাক দিয়ে বলে আল্লাহর সঙ্গে আল্লাহরে আল্লাহ সম্পর্কে আল্লাহর হাবিব ডাক দিয়ে জান্নাতের ভিতরে আমি হাঁটতেছি আমার আগে আগে তুই হাটস কানেকশন কার সাথে নবীর সাথে কানেকশন নবীর সাথে কানেকশন আমার রসুল বলেছেন আমার উন্মতির মধ্যে দল হবে তাই হুজুর বলছেন জান্নাতে যাইব একটার বা উত্তরটা দুজ কোন দল বা এক দল আর হুজুরে হুজুর একটু আলাইসালাম বলছেন ওই দলটা যে জান্নাতবাসী হবে সেই দলটা কোরআন শরীফের আয়াত আছে না আল্লাপাক রসুল সাল্লাহ জানিয়েছেন কোরআনের আয়াত নাজিল করে হাসনের ময়দানে উজবে তাদের চেহারা হবে খুব উজ্জ্বলের চেহারা তারা হবে জাম্নবাসী হুজুর একটু আল্লাহকেছেন হুজুর এই দলটার কি নাম তাড়াতাড়ি কন আমরা এই দলের ফরম পুরা করতাম দলটার নাম কি আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি আল্লাহ রসুল সাল্লাই বলেন ওহুম আহলে সন্নাতুল জামা সেই দলটার নাম হইল আহলে সন্ন্যাতুল জামা দলের কি নাম জান্ন একদলের এক দল সেই দলের নাম কি জি আহানে যুগে করতে রাজি আছেন এই দলের নাম চারটে শব্দ বলা করে মনে রেখেছেন এক নম্বর আহলে সুন্নত দেবন্দি আস্তে কয় আসতে এক নম্বর আহলে সুন্নত ওয়াল জামাত হানাফি দে মনে রেখেন এই বর্তমান সেই দলের নাম আহলে সুন্নত আহলে সুন্নত এর দ্বারা নিঃসৎ নবী মোহাম্মদ রসৌল্লা সালাহ সালামের দিকে ওয়াল জামাতের দ্বারা নিঃসৎ সাহবাহামের দিকে হানফির দ্বারা নিস্পত ইমামে আজম আবু হানিফের দিকে দেওবন্দির দ্বারা নিস্পত হলো দেওবন্দি উলামাই কেরামের দিকে কথা কি বুঝে আসছে কথা বুঝে আসছে আমার বাড়িরা আমাদের প্রথম পরিচয় আমরা আজ পর্যন্ত তাবলিক জমাতে কোনো বাই বলছে রাস্তার সুন্নত জি দস্তরখান বিষয়া খানা খাওয়া হাদিস আসতে কয় মিশ করা হাদিস মাথায় টুপি দেওয়া হাদিস পাকরি বান্ধা হাদিসন হাদিসনত যত কাজকর্ম সারাদিন করি বাথরুমের ভিতরে বাম পাও দিয়ে প্রবেশ করা শুননত ডাইন পাথর থেকে বের হুয়া শূন্যদের দস্তরখান বিষয়ে খানা খাওয়া শূন্য যত কাজকর্ম করি সব সুন্নতের নাম দিয়ে করি সুতরাং যারা শূন্যতের নাম দিয়ে করে তাদের জামাতের নাম আহলে সন্ন্যত আহলে হাদিস আরো জোরে আহলে হাদিস না আজ পর্যন্ত কোনদিন শুনছেন কোন ব্যক্তি আপনাদের বিয়ার দাওয়াত তার মেয়ের বিয়া বিয়ার মধ্যে আমার মেয়ের হাদিসে না হাদিস আসতে কাজ পর্যন্ত কোন ছেলের মুসলমানি করাইছে তার বা ভাইসা আপনার দাওয়াত দিছে আমার ছেলের হাদিসে খতনা জি কি কইছে শূন্যতে খতনা কথা কয় না। আজ পর্যন্ত কোন বাবা তার ছেলের উলিমা খাওয়াইছে কাডের মধ্যে আমার ছেলের হাদিস উলিমা হাদিস উলিমা না শূন্যতে উলিমা তাইলে যত কাজ করি সব সুন্নতের সুন্নতের নাম দিয়া করি তাইলে আমাদের পরিচয় আহালে সুন্নত আহালে হাদিস না আমাদের পরিচয় আহালে সুন্নত সাক্ষী রেখে রেখেছেন যত হাদিস এবং সেটা হাদিস হুজুরা সমর্থন করেছেন সেটা হাদিস সবগুলোকে একত্রিত করে বখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ সহ হাদিসের কিতাব হাদিসের মহাদ্দ সিনগন আমাদের জন্য লেখে আমাদের জন্য সহজ করে হাদিস সংরক্ষিত লিখিত ভাবে আছে সংরক্ষিত আছে কিন্তু হাদিস কিন্তু আমাদের সবগুলি আমল করার বিষয় না সুন্নত হলো বলছেন সেটা শূন্যত না হুজুর যেটা করছেন সেটা শূন্যত না হাদিসে যেটা আছেন সেটা তাকলি সুন্নত হয় না সাহাবা ক্যারাম যেটা আমলে পরিণত করেছেন সেটার নাম সুন্নত হাদিস আছে সেটা না ভালো করে বুঝেন সেটা শুনন না দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই আমার নবী বিয়ে করছেন এগারোটা করেছেন কোন স্ত্রীর বয়স কত কোন সময়ের আসল বিয়ে করেছেন স্ত্রী হুজুরের কাছে কিভাবে আসছে বিয়ার মজলিসে কে কে উপস্থিত ছিলেন ক্ষুদা কে ফর্ষে বিয়ার মোল্লা কে কাজী কে সাক্ষী কে সবকিছু মধ্যে আছে আসেনা নাই আসেনা নাই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম গেছেন হাই খাইবরের যুদ্ধে যুদ্ধ সমাপ্ত হয়েছে মুসলমান হয়েছেন তারপরে মুসলমানদের এক একজন সাহাবির অধীনে বন্দী বানাই বন্টন করেছেন বন্টন করে রাসুল অর্ডার দিয়েছেন কাবালে এখন মদিনার দিকে রওনা হবে এমন সময় আল্লাহর নবীর কাছে একজন মহিলা হিসাব বলতেছে হুজুর আমি খাইভরের বাদশার গড়ের বাদশার গরের হুজুর আমার যে আপনি যে অধীনে দিচ্ছেন বন্টন করিয়া ওই হুজুরা এই গ্যারাম্য লোকের সাথে হুজুর আমার বনাবন্তী হবে না হুজুর আমি তো বাদশাহ গড়ের এই কারণে হুজুর মেহরবানি করিয়া আপনাকে যেহেতু আল্লাহ রব আলীন তাম কাশাহ বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন আপনি আপনার অধীনে আমাকে রাখেন আমার কথাটা পৌঁছাইতে পারেন পৌঁছাইলে সাহাবিজিটা করেন আল্লাহ নবী সাহাবিকেই না ওই মহিলার কথা যখন বলছেন সাহাবি ডাক দিয়ে বলেন হুজুর একদম বান্তি আর একটু মহিলা তো দূরের কথা আমার জানদাই তো হুজুর আপনার জন্য একন সাইলে দিয়ে আপনার জন্য দিয়ে দিব ওই মহিলাকে তোমাকে কেউ বাধা দিবে না একক্ষণ তুমি তোমার গুত্রের কাছে চলে যাও তুমি তোমার বাড়িঘরে চলে যাও এই কথা বলার পরে মহিলা চকের পানি সেরে দিয়ে বলছি হুজুর গ্রেফতার হয়ে হোক দড়া পড়ে হোক বান খায়া হোক আপনার সাহাবিদের হাতেস্ট হোক যেই বাবই হোক আপনার দরবারে যখন আগবন করেছি আর আপনার নৌরানির চেহারা যখন দেখে ফেলেছি হুজুর আর জীবনে কোনোদিন ফিরে আমার গুত্রের কাছে যাইতে চাই না এই মুহূর্তে কালিমা পরে মুসলমান হয়ে গেলাম আপনি বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিয়ে আমাকে রাখেন খুব ভালো করে শোনেন আল্লাহ নবী সেই জায়গায় ওই মহিলাকে বিয়ে করেছেন বিয়ে করার পরে রাসুল সাল্লাম অর্ডার করেছেন এখন কাফেলা মদিনার দিকেও আনা হবে না আজকে রাত্রটা আমরা এখানে থাকবো সারা রাত্র কাফেলা ওই জায়গায় রইলেন হুজুর বেলা উঠে ডাক দিয়ে সাহাবা এখরামকে বলেন ও সাহাবিরা কার কাছে কি খাবার আছে সবাই নিয়ে আসো খাবার গুলি নিয়ে আসছেন কারোর কাছে আছে কিছু খিজুর কারোর কাছে আছে কিছু পানি কারোর কাছে আছে কিছু ছাতু কারোর কাছে আছে একটু পনির কারোর কাছে আছে কিছু পায়েস যার কাছে যা আছে সব নিয়ে এসে আসার পরে রাসুল বলেন লম্বা এই খান থেকে খাও খাওয়া যখন শুরু আল্লাহর নবী ডাক দিয়ে বলেন গতকাল সন্ধ্যায় যে সফিয়া ওই মহিলার নাম হলো সফিয়া উম্মুল মমিন ওই সফিয়ার সাথে জামার বিয়ে হইছে এই বিয়ার ওলিমা তোমরা রেখা আমল করা লাগবে মেহরবানি করে কালকাত থেকে এগারোটা সম্ভব এম্মতের জন্য কয়ডা রে তাইলে রাসুল এগারোটা বিয়ে করেছেন হাদিসের মধ্যে আছে সেই হাদিসের উপর আমল করা যাবে না মোহাম্মদ রাসুল উল্লাহ সাল্লাহ দারায়া প্রস্রাপ করেছেন প্রয়োজনের খাতিরে সেটাও হাদিসে আছে। কিন্তু উম্মতের জন্য আমল করা যাবে না আমার নবী আয়েশা সিদ্দিকার হুজুরার ভিতরে ঘুমাইছে ঘুম থেকে উঠতে যাইয়া ডাইরেক্ট মসজিদে যাইয়া হুজুর সাল্লাইসাল্লাম নামাজ পড়াইছে নামাজ পড়াইয়া যখন আয়েসার কাছে আসছে আল্লাহর নবীকে আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে হুজুর আপনি তো আমাদেরকে মাসা শিক্ষা দিয়েছেন ঘুমাইলে উজুবাঙ্গে তাইলে আপনি তারপর উঁজু সারা নামাজ পড়াই আসছেন ঘুমাইছেন উজু করেন আল্লাহ সেটাও বলি নাই তাইলে আপনি যে ঘুমাইছেন তারপরে উঁজু সারা যে নামাজ পড়ছেন মাসলাতি শিক্ষা দিচ্ছেন উঁজু উজু ঘুমাইলে উঁজু ভাঙে আল্লাহ নবী একদিকে বলেন এসা খুব ভালো করে শোনো আমাকে আল্লাহ পাক জান্নাতের মাঠের দ্বারা তৈরি করেছেন আল্লা পাকিয়ার মাটির দ্বারা তৈরি করেছেন আমি যখন আমি জিজ্ঞেস করতে চাই এর ঘুমাইলে উজুবাঙ্গে নাই এই কথাটা হাদিসে না নাই তাহলে হুজুর ঘুমাইয়া তারপরে উজু ছাড়া নামাজ ফোরাইছেন এখন আপনি হাদিস হইলে আপনার কালকা থেকে উজু ছাড়া সম্ভব এখন সম্ভব মোহাম্মদ রসৌল্লা সালামের কাছে আবু জেহেল আসছে আইসা তারপরে ডাক দিয়ে বলে ও বাতিজা তুমি যে নবী একটা অলৌকিক ঘটনা দেখা হতো দেখাইলে আমি তোমার নবী হিসেবে মানব আবু জহেল আল্লাহ নবী জিজ্ঞেস করে চাচা ঘটনাটা কি জমিনে দেখা মনাস মানো দেখালে তো ভালোই হয় রাসুল সাল্লা সাল্লাম পূর্ণিমার চোদ্দ তারিখের পূর্ণিমার চন্দ্রের রাত্রি খুচুর যে খোলা আকাশের নিচে দাঁড়াইছে দাঁড়ায় আঙুলটা এইভাবে ইশারা দিয়েছে আকাশের চন্দ্র দুই ভাগ হইয়া দুই দিকে পরে গেছে হাদিস আছে তো কথা কালকে চোদ্দ তারিখ খোলা আকাশের নিচে যাইবেন আঙ্গুল দিয়ে ইশারা দিয়া আঙ্গুল না হাত দিয়ে দুই হাত দিয়ে ইশারা দিয়া যদি সান ফাড়াই তারলে আপনি হালে হাদিস সম্ভব আর জোরে সম্ভব করলে নামাজ হবে না বাইতুল্লার দিকে কেবলা সুতরাং ওই হাদিসের উপর আমল করা যাবে না এই জন্য আমাদের পরিচয় আহলে হাদিস নয় সন্ন্যতরে সন্নত খুব ভালো করে মনে রাখবেন আমাদের পরিচয় হল আহলে সন্ন্যতামেরাম সেইভাবে আমাদেরকে আমল করতে হবে দৃষ্টান্ত সুরূপ শুধু একটা কথা বলবো সেটা হলো সাহবা এ যেই তর্জ আমাদের সেই তর্জ সাহাবায় যেই তরিকা আমাদের সেই তরিকা আল্লাহ নবীর এক এক লক্ষ সাহাবি আল্লাহর নবী সাহাবাই কারের মধ্যে সবচাইতে বড় আলেম হলেন হজরতক সবচাইতে বড় মহাদেশ আবু হুরাই রাহু আলমকে হজরতক সিদ্দিক সাহাবাই কারামের মধ্যে সবচাইতে বড় মহাদেশ হলেন হজরত আবু হুরাইরা এখন আমি জিজ্ঞেস করতে চাই রসুল সাল্লাহাম এতে কালের পরে বড় আলেম আউ বকুর সিদ্দিক আবু হুরাইরা বড় মহাদেশ তারে বাদ বকুর সিদ্দিক বড় আলেম হিসাবে আলেমকে সাহবা কেরাম মসজিদ নবির ইমাম বানিয়েছেন বড় আলেম ও বকর সিদ্দিক পরিচালনা করার জন্য দিয়েছেন বড় আলেম ও বকুর সিদ্দিককে তারা মান্য করেছেন বড় আলেম ও বকর সিদ্দিককে মসলামা সাইলের হুকুম জারি করার জন্য দায়িত্ব দিয়েছেন বড় আলেম ও বকর সিদ্দিককে ইমাম বানিয়েছেন বড় আলেম আউ বকর সিদ্দিককে খলিফাতুল মুসলিমিন বানিয়েছেন বড় আলেম ও বকুর মানুষকে হুকুম জারি করার জন্য বানিয়েছেন ফটোয়া দেওয়ার জন্য বানিয়েছেন তকলিক করেছেন সাহায়ে কালাম অনুসরণ অনুকরণ করেছেন বড় আলেছেন আবু হুরাই করে আলাই সবচাইতে বড় মহাদ্দেশ হলেন ইমাম বখারি রহমতুল্লাহ কে আমাদের উলামায়ে দৌবন্দের সাহায় কেরামের যে তর্জ আমাদের সেই তর্জ আমরা ইমাম হিসাবে মজহাবের ইমাম হিসেবে বড় আলেম ইমাম আবু হনিফ রহমতুল্লাহ কলাই মানি মুহদ্দ হিজা ইমাম বখারী রহমতুল্লাহ রানি ইমামে আজম আবু হানিফার অনুসরণ অনুকরণ করি বড় মহাদ্দেশ হিসাবে সাহায় কাম আবু হুরাইরা মানছেন আমরাও বড় মহাদ্দেশ হিসাবে ইমাম বখারিকে মানি সাহায় যেই তরিকা আমাদেরও আমাদেরও সেই তরিকা খুব ভালো করে মনে রাখবেন আমার ভাইরা মনে রাখবেন উপস্থিত হয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার খুব ভালো করে মনে রাখবেন আলমকে সাক্ষী রেখে বলে যাচ্ছি আল্লাহ হলেন রাবুর আলমিন আমার নবী হলেন রহমাত আলমিন আল্লাহ হলেন মাহবুদ আমার নবী প্রতিনিধি নবীর সংখ্যা যা সাহাবির সংখ্যা তা সেই মোহাম্মদ রসোল্লাহ চব্বিশ হাজার রোয়ানা হজ করার জন্য গেছেন হুজুরের সর্বপ্রথম হজ হুজুরের সর্বশেষ হজ সেই হজের আরফার ময়দানা যখন হাজির হয়েছে রসুল সালামের কাছে রসুলাম সাহবাই কলামের সামনে এই আয়াত পেশ করে সাহাব এ সামনে বক্তব্য রেখেছেন আর বলেছেন ও সাবিরা নামাজ তো আল্লাহ পাক আমাকে দিয়েছেন কমপ্লিট আমি কি নামাজে দুই রেখা তোমাদের মধ্যে ষাটটা মাসলা সেই মাসলা সহ রুকু সেভাবে কিভাবে হবে কিভাবে রুকু করতে হবে তোমাদেরকে আমি কি নামাজ পরিপূর্ণ শিক্ষা দিয়েছি সাহাবাহাম সাক্ষী দিয়েছেন হা শিক্ষা দিয়েছেন রোজা আল্লাপাকি রোজা রেখে তোমাদেরকে কি রোজা শিক্ষা দিয়েছি সাহাবাহাম বলেন হা শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক হজ আমাকে দিয়েছেন হজ কি আমি তোমাদেরকে তোমাদের সাথী নিয়ে হজ করে তোমাদেরকে হজ শিক্ষা দিয়েছি বলে হা শিক্ষা দিয়েছেন সাহাব এ কামকে আল্লাহ হবিদ জিজ্ঞেস করে ছেন আল্লাহ পাক জাকাতের বিধান আমাকে দিয়েছেন আমি কি জাকাতের বিধান তোমাদের কাছে পৌঁছাইছি বলে হা পৌঁছাইছেন পর্দার হুকুম আল্লাপাক আমাকে দিয়েছেন আমি কি পর্দার হুকুম তোমাদের কাছে পৌঁছাইছি বলে আল্লাহ যে দিন তুমি কমপ্লিট করে দিয়েছ সেই দিন সাবাইকরাম সাক্ষী দিয়েছে আমি তাদের কাছে পৌঁছাইছি এরপরে রসুল বলেছেন ফলিউ বল্লিগু সাহিদুল ইবা ফলিউ বল্লিগু সাহিদা আজকে যারা আমার সামনে উপস্থিত হয়েছ এই বিদায় হজ্জা রফার ময়দানে পরবর্তীতে সেই মোকাম্মাল দিন পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমি নবী সমস্ত সাবেক রামের কাদের অর্পণ করলাম নাজির আহমদ সাহেবকে জিজ্ঞেস করে দেখেন ইতিহাস সাক্ষ্য দিয়েছে মাত্র দশ হাজার সাহাবির কবর মক্কা মদিনার ভিতরে পাওয়া যায় আর বাকি এক লক্ষ চোদ্দ হাজার গোটা পৃথিবীর আনাছে কানাচে দিন প্রচার করার জন্য চলে গেছে আমাদের দেশ থেকে পূর্ব দিকে চীন চীনে সাহাবির মাজার শ্রীলঙ্কায় সাহাবির মাজার ভারতে সাহাবির মাজার ইতিহাসিক গণ প্রমাণ করেছেন আমাদের বাংলাদেশেও সাহাবির পরামর্শে গোটা পৃথিবীর সব জায়গায় সাহবায়ে কালাম দিন প্রচার করেছেন তাইলে এক মাধ্যমে এখন আল্লাহ পাক যে দিন দিচ্ছেন হুজুর কে জিবাইন কি কোরআন শরীফ লিখকে লইসেন আরে খালি মুখস্ত না জিবিনের উপরে বিশ্বনাথ পর্যন্ত এই জন্য হুজুর আকাম সালাম জিগ বাটা নাড়া দিছে কোরআন শরীফ করে মুখস্ত করে রাখার জন্য আল্লাহ পাক এইটুক পর্যন্ত আল্লাহর হাবিবের সহ্য হয় নাই আল্লাহ রবুল্লা সাথে সাথে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলছেন আপনার জিব্বানার তে হবে না আমি আল্লাহ পাক আপনার সিনার ভিতরে কোরআন জমা করার দায়িত্ব গ্রহণ করলাম মুখস্ত আল্লাহ পাক দিয়েছেন রসুলাম মুখস্ত গ্রহণ করেছেন সাহা কেরামকে রসুল লিখিয়া দিচ্ছেন না মুখস্থ ফুজুর সাল্লা সাল্লাম একরামকে মুখস্ত এখন সাহাবা একরাম যখন মুখস্ত প্রচার যখন শুরু করছেন জে জোর শরীফের মুখস্থ আছে সবকিছু যখন তারা মুখস্ত প্রচার করা শুরু করেছেন এখন দেখেন আপনাদের এইখানে বড় বড় মাদ্রাসা প্রতিষ্ঠা হবে হজরত মৌলালা নাজির আহমদ সাহেব লন্ডনে থাকেন হাই রেখুদা সেই লন্ডনের মধ্যে আরামায় এসে কিন্তু মুড অভাব নাই উনি যে মসজিদ ইমামতি করেন বিশাল মসজিদ লন্ডনের মধ্যে খুব উল্লেখযোগ্য মসজিদ সেই মসজিদ ইমামতি করে ওই জায়গার মধ্যে যদি থাকেন তাই কে যদি আরামায় সাথে থাকতেন কোন অসুবিধা ছিল না উনি কি জন্যে এইখানে আইসা এই বড় মাদ্রাসা করবেন আর মাদ্রাসার জন্য সবসময় মাথার মধ্যে একটা টেনশন উস্তাদ বেতন দিবেন কেমন বিল্ডিং করবেন কেমন বোর্ডিং এর খান নিয়ে এসব ঘন্টা কাটান এই কাজগুলি উনি কেন করেন আমার বাড়িরা দিনকে ধরে রাখার জন্য দিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যে আলিম রহমানের কেরম সৃষ্টি করার জন্য এই কাজগুলি কিন্তু উনি করতেছেন এখন উনি যে মাদ্রাসা এইখানে প্রতিষ্ঠা করবেন সেই মাদ্রাসাকে মুখস্থ চলবে না লিখিত কিতাবের দরকার সাক্ষী দিবার লাগে নিত না কইতো যে হ্যাঁ ব্রেন বালানা তিনবার শোনা লাগে একটা জিনিস তাইলে সাহবায়ক রামের ব্রেন এরকম ছিল এরকম ব্রেন তো এই জমানায় থাকবে না এই জন্য দিন লিপিবদ্ধ হওয়া দরকার আল্লাহ পাক জীব দশাই ইমাম আজম জন্ম দিয়েছেন তিনি জন্ম হইয়া সাতজন সাতজন সাহবাই ক্রামের কাছে তিনি নিজে লেখাপড়া করেছেন তারপরে এই দিনকে সাহাবাই ক্রামের পক্ষ থেকে এই সাহাবাই ক্রামের প্রচারিত দিনকে আল্লাহ নবীর কাছে মোকাম্মেল হওয়া দিনকে আল্লাহ হাবিব মুহম্মদুর রসুল্লাহ সাল্লাহামের এই কমপ্লিট দিনকে ইমামে আজম আবু হানিফার দ্বারা আল্লাহ পাক লিপিবদ্ধ করাইছেন হেরে যদিটা বাদ দাদা সৈ্য গোষ্ঠী জীবন বরা এইভাবে খারুছে স্যারঙ্গুল মধ্যে ফাঁকাই এরপরে নিয়ত বানছে এখানে আমিন কইস আসতে আমরা নীরবে মুে নামাজ পড়ছি তুই দি মাঝখান আমিন করে মুর্শিদের মধ্যে শীষ ধরাইছ হেলতে আছে। দেখেন কারবার ফেতনা কিন্তু শুরু হয়েছে এই কথা একটা একটা করে মনে রাখবেন এক নম্বর কথা বুঝে আসছে কথা বুঝে আসছে দিন লিপিবদ্ধ হয়েছে ইমামে আজম আবু হানিফার মাধ্যমে এখন দেখবেন আমার ওয়াদ যদি কেউ শুনে তাই কালকে হ ইমাম আবু হানিফা উনি জন্ম কুফা কুফা হইল এটা হইল কুফা হইলো ভাষার লোক এই ফার্সি দেশের মধ্যে দেখবেন কত সুন্দর করিয়া আমি জিজ্ঞেস করতে চাই আছে। আমার রাসুল সালিহিসালাম বলছেন আনা মদিনা আমি হইলাম এলেমের শহর আলী হইল সেই এলমের দরজা আলী হইল সেই এলেমের দরজা তাইলে এখন কোনো কিছু বেরোইলে কি দরজা দিয়ে বেরোয় না ওয়াল ভাঙ্গিয়া বেরোয় আসতে কই দি দরজা দিয়া তো এবার আসেন দেখি হুজুর একটা সাল্লা সাল্লামের এই হাদিসের একটা মর্ম আছে হাদিসটা মানে আচ্ছা আপনাদের এলাকায় যত বিল্ডিং হয় যত গড় হয় সবগুলি তো আগে দরজা লাগা দরজা আগে না পরে পরে প্রথম দেশন এরপরে দেওয়াল দেওয়ালের পরে সাদ সাদের আগে দরজা না পরে বেটি তো হুজুর বলছেন আনা বুহা আমি হইলাম এলেমের শহর আলী হইলো সেই এলাম এর দরজা তাইলেমেন নিশ্চয়ই ফাউন্ডেশন আছে এলেমেন নিশ্চয়ই দেওয়াল আছে এলেমেন নিশ্চয়ই স্বাদ আছে না দরজা ফাউন্ডেশন আমি হইলাম এলমের শহর হজরত উমর ই খাতাম সেই এলমের দেওয়ার আমি হইলাম এলমের শহর হজরত উসমান সেই এলমের সাপ আমি এলমের শহর আলী সেই এলমের দরজা বুঝে আসছে এবার আসেন আল্লাহ নবী যখন এতেকাল করেছেন সর্বপ্রথম ফাউন্ডেশন আসছে এই ফাউন্ডেশন ও বকর সিদ্দিক তিনি আইসা ইমামতি করছেন কি ডাকা কোন মোদিনাই কথা না কোনোদিন উনি রাষ্ট্র চালাইছেন বুধ সিটাং থেকে কোনো মোদিনাই উনি হুকুম জারি করছেন মোদী নাই উনি ফটোয়া দিচ্ছেন মোদিনাই উনি মাদ্রাসা পড়াইছেন মোদী নাই উনি ইমামতি করছেন মোদী নাই রাষ্ট্র চালাইছেন মোদী সৈন্য পরিচালনা করছেন মোদী নাই মারাও গেছেন মোদী নাই তারপরে ওনাকে দাফন করছে রাসোলের রৌজার কিনারে মোদিনাই কিনা দুই নম্বর খলিফা হজরত উমা রাষ্ট্র পরিচালনা করছেন মোদিনাই ইমামতি করছেন শাহাদ রোজার কিনেনে মোদিনাই তিন নম্বর খলিফা হজরত উসমান ঐশা ইমামতি করছেন মোদিনাই রাষ্ট্র চালাইছেন মোদিনাই ফতোয়া দিছেন মোদিনাই হুকুম জারি করছেন মোদিনাই শাহাদ বরণ করছেন মোদিনাই দাফন করা হয়েছে জন্নাতুল বাকিটে মোদিনাই এবার আসেন আলী হজরতিকারি করছেন কুফায় আমার বাইরা মাদ্রাসার প্রিন্সিপালগিরি করেছেন কুফায় ছাত্র পড়াইছেন কুফায় সেই কুফায় আলী সাদত বরণ করেছেন দফন করা হয়েছে কুফায় আর সেই কুফায় আলীর দরজা দিয়া বের হয়েছে সেই এলএম গ্রহণ করে তেরো লক্ষ মাসালা এই উন্মতের জন্য বের করেছেন কথা বুঝে আসে নাই কথা বুঝে আসে নাই আলী ও আলী গেছে কই বিশ্বনাথই জন্মগ্রহণ করত আলী যেখানে আলীর দরজা দিয়ে এলম বের হবে ইমাম প্রথম ইমাম সেখানে আসা দরকার আল্লাহ পাক সেই জায়গায় ইমাম আজম আবু হানিফাকে জন্ম দিয়েছেন কথা বুঝে আসে নাই কথা বুঝে আসে নাই আমার ভাইরা এখন মুফতি আছে বর বড় হাদিসের হাফেজ আছে এই হাদিসের হাফেজ থাকা সত্ত্বেও মুফতির দরকার তো নাই হ্যাঁ দরকার আছে বাগদাদে একজন মহিলা মারা গেছে তো মহিলার লাশ দয়ব কি পুরুষ না মহিলা ওই মহিলার লাশ দোয়াই মাসলা মাসাইল যে জানে এর কাছে গেছে সমস্ত বাড়িঘরের লোকেরা যাই এখনো যে তুমি আসো আমাদের বাড়িতে একজন মহিলা মারা গেছে মহিলার লাশ দোয়াই দিব মহিলা ডাক দিয়ে আমার মাসি গসুক মাসি গসুখ বুঝেন তো মহিলা ডাক দেয় আমার মাসি কুসুক আমি তো লাশ দোয়াইতে পারবো না ওই মহিলারা সবাই মিল্লা করি কুসুক মাসি কুসুক অবস্থায় লাশ দোয়ানো যাবে এই মাস লাশদাদের মাদ্রাসায় যায় দেখে মহাদ্দেশিনে কেরাম লাইন দূরে বইয়া একজন একজনকে হাদিস শোনাইতেছে মহিলা যাইয়া বলতেছে আমার মাসি কুসুক অবস্থায় এ মুখ মহিলা মারা গেছে মহিলার লাশ আমি দয়াইতে পারবো কিনা মহাদ্দেশিনে কেরাম এক একজনের লক্ষ লক্ষ হাদিস একজন বড় মুফতিফিসাব ওখানে বসা আছে ওনার কাছে ফতোয়া জিজ্ঞেস করতে পারো মহিলা মুফতি সাহের কাছে গেছে মুফতি সাহ মহিলার লাশ তুমি দোয়াইতে পারবা মাসিক অসুখ অবস্থায় কোনো অসুবিধা এই মহিলা যখন গেছে বলে মুফতি সাহেব বলে দিছে যায় দোয়াইতে পারবা কোনো অসুবিধা নাই বলে দলিল কি দিচ্ছে কোরআন থেকে না হাদিস থেকে মহিলা উঠতে আমি তো দলিলের জন্য যাইনি আমি গেছি মস্তাল মসলা ফাইছি মুহাব্দাম দলিল আমাদের দরকার কোথায় থেকে মুফতি সাহেব হাদিসও আছে কয়ে আছে হাদিসও এরা উঠতে লক্ষ লক্ষ হাদিসের সনৎস হাফেজ আমরা আমরা এরকম কোন হাদিস পাইনি আপনি কোত্যেকে হাদিস পাইলেন মুফতি সাহেব ডাক দেয় কয় সন নবী মসজিদে নবীতে এতে কাপে বসেছেন আল্লাহ আয়েসা সিদ্দিকা আল্লাহর নবীর মাথা দোয়াই দিস আমা সিদ্দিকা তখন মাসিক শিখ অবস্থায় ছিলেন তাইলে মাসিক শিখ অবস্থায় ছিলেন আম্মাজান আল্লাহর নবীর এতে কাপ্রত অবস্থায় জানালা দিয়া বা দরজা দিয়া মাথা বের করছে মাসিক উসুখ অবস্থায় যদি দোয়াইতে পারে এই মহিলা ও মহিলার লাশ দোয়াইতে পারবে এই হাদিসের দ্বারা প্রমাণ তাহলে মহাদ্দেশ পরে মুফতির দরকার আছে তো ইমাম আম ইমাম আবু হানিফ রহমতুল্লা সৃত দেখতে শুনতে খুব বিশ্রী বৌ যে বিয়ে করছে বাবা খুব সুন্দরী এখন বৌ বিয়া হয়ে আছে ঠিকই কই কিন্তু আয়া ইমাম আমার বেসুন্দর সুন্দর দিকটা করে লাগে না হঠাৎ একদিন রাত্রি বেলা কিনিয়ে যেন বউল হইছে টক্কর বৌ দিছে মুখতালা কথা না। ইমাম আমাস অনেকক্ষণ পর্যন্ত ডাক কথা বলাইতে পারে না কোলেছে বলার পরে আর কথা কইতই না ইমাম আমাকে দৌড়ায় গেছে আবু হানিবর কাছে যাইয়া হুজু কারবার তো বলে কি সুন্দরী বিয়ে করছিলাম বউ তো এমনি আমার কাছে আর এখন রাগ করি আমি কথা কুছি এখন তার কথা কইতই না কি করা এখন ইমাম আবু হানিপুর চুপ করে থাকো না। এখন ইমাম আমার এখন শুয়ে যায় সারা রাত্রালি ডাইনে বামে ফিরে আর বউ তো মুখতলা দিয়ে বইছে বুঝেন না আর উনি মনে মনে পারছে হুজুর কি আমার আর একটা বিয়া করে এবার চিন্তা ভাবনা করতেছে না ঘটনাটা কি বুঝলাম না তালাক তো হয়ে যাবে কারণ দিলিত আমি যাই কথা কই কথার অনুযায়ী তো তালাক আমি কে আজান দিবার কথা আজান দেওয়ার দরকার কি মোহাজ আজান দিছে আজানের আওয়াজ যখন ইমাম আমাশের ঘরে পড়ছে বেগম সাহেব ইমাম আমাসের ডাক দেখ এখন খুশি হয়েছে তো কারণ এখন খুশি হয়েছে তো যে এই কথাটা দূর দিছে ইমাম আবহানি পারে যে গেছে আমার বেগম তো বাপের যাওয়ার হয়ে গেছে আই হাই হে হুজুর কি করা ইমাম আমার সে ইমাম আবহানি পাদিকে চুপ করে বসে থাকো চুপ করে বসে থাকো একটু পরে এক ঘন্টা যখন ফার হয়েছে মজেন দে আজান দিয়ে বিশেষ কারণ বসত এক ঘন্টা আগে আজান দিছিলাম এখন যে আজান দিলাম ইমাম থাকা দরকার মুফতি থাকা দরকার কথা কয়না ইমাম আবু ইউসুফ ইমাম আবু হানি পারে শুনে রাখেন বাদশাহর राष्ट्र बाहर ना गिर तीन तलाक राष्ट्र बाहि विशाल राष्ट्र बाहर जा सूर्यास्त जागे सम्भव ना এখন বেগম ইমাম আবু কাছে, আইসা বলছে হুজুর আমার বাদশাহী সংসার তস্তস হয়ে গেছে বাইঙ্গা শেষ আমি তো এখন সূর্য অস্ত যাওয়ার আগে ব্রাষ্টের বাইরে যাওয়া সম্ভব না এখন বাদশা তো আমাকে এই কথা বলে দিচ্ছে ভাই আমি কি করব ইমাম আবু ইউসুফ মসজিদের খাদে মেরে ডাক দিয়ে ক মসজিদের কোনদা দিয়া বেড়া দিয়ে ওই মহিলারা নিয়ে এতে কাপে বসে দাও আর মহিলারে ডাকিস ম্যাডাম আপনি যাই মসজিদের মধ্যে আমার খাদিমের সঙ্গে যায় ওখানে যাই পর্দা বসে মাগরীবের পরে আপনার মশলা কমো মানে আপনাদের এইখানে আপনাদের এই দেশে কি মাগরীবের আগে সূর্য অস্ত জানা মাগরিবের পরে সূর্য অস্ত গেলে তো বাচ্চা কয়ে দিছে সূর্য অস্ত যায়বার আগে রাষ্ট্রের বাইরে না গেলে তালাকর তালাক খেয়ে আগে হইব না পরে অনেক বেগম যে যায় এতে বইছে ইমাম আবু ইউসুব আওয়িন পরছে ফইয়া জি কির আজকার তেলাবাত সব শেষ করিয়া ফরদার আড়াল থেকে যায় ফরদার বাহির থেকে ডাক দেয় ম্যাডাম কেমন আছেন ম্যাডাম কানতে কানতে শেষ হুজুর কেমন থাকবো হয়ে গেছে মাগরীবের আগে ওই ইমাম আবু ইউসুফ দাগবেন তিন যখন আসছেন মসজিদ হল আল্লাহ রাজত্ব আর মসজিদের বাইরে হলো আপনার স্বামীর রাজত্ব আপনার স্বামী বলছেন আমার রাষ্ট্রের এরিয়ার বাইরে চলে যেতে আপনি মসজিদের ভিতরে প্রবেশ করেছেন আল্লাহর রাজত্বে প্রবেশ করেছেন আপনার স্বামীর রাজত্ব থেকে বের হয়ে গেছেন এক তালাকা হয়নি সবচেয়ে বড় ইমাম সেই ইমামের মোকাল্লার সেই ইমামের অনুসারী আমরা কথা বুঝে আসছে কথা বুঝে আসছে এখন ইমাম সাহেবের মাধ্যমে দিন কি লিখিত হইসে কথা বুঝে না কি লিপিবদ্ধ হয়েছে কার মাধ্যমে এখন দিন লিখিত হয়ে গেছে প্রচারিত হয়ে গেছে মুকাম্মাল হয়ে গেছে এখন একটা খাম বাকি আছে বাংলাদেশ স্বাধীন হয়েছে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মা বন্দির ইজ্জত নষ্ট হওয়ার বিনিময়ে অসংখ্য মানুষ পুঙ্গ হওয়ার বিনিময়ে ঠিক না তাই রে বাংলাদেশ যখন স্বাধীন হলো যখন আপনাদের এমজি এমানী সাহেব দিয়েছেন পাকিস্তান হানাদার বাহিনী যখন সেরেন্ডার করেছেন স্যারেন্ডার করার পরে যখন লাল সবুজের পতাকা বাংলাদেশের মুক্তিযুদ্ধরা যখন উড়াইয়ে দিয়েছেন এখন ছাপ্পান্ন হাজার বরগো মাইল বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র এখন পাকিস্তান যখন আত্মসমর্পণ করেছেন তখন আর বাহিরের কোন রাষ্ট্রের সাথে যুদ্ধ যুদ্ধ নাই এখন দেশের স্বাধীনতার সর্বভৌমত্বকে টিকায় রাখতে হবে কোনো কোলাঙ্গার কোন দেশ থেকে আইসা কোন দরকার দরকার আছে না নাই বর্ডার দিয়া যেন বাংলাদেশের ভিতর অবৈধ কোনো কিছু প্রবেশ করতে না পারে বর্ডার যেন বাংলাদেশের ভিতর থেকে অবৈধ কোনো কিছু বের হইতে না পারে এই জন্য বাংলাদেশের বর্ডার দরকার আসতে কইনি দরকার আছে না বাংলাদেশের ভিতরে এখন আমরা সুন্দরভাবে এখানে ওয়াশ করতেছি আমরা এখানে আপনারা এসে জমা হয়েছেন রাত্রের বেলা এখান থেকে বের হয়ে যাবেন আপনাদের রাস্তাঘাটে যেন কেউ আক্রমণ করতে না পারে চুরি ডাকাতি যেন কেউ করতে না পারে রাস্তার মধ্যে যেন কেউ বোঁয়া মারতে না পারে দেশটার মধ্যে যেন কেউ অরাজকতা সৃষ্টি করতে না পারে এই জন্য পুলিশ বাহিনীর দরকার দরকার কিনা যেরকম পুলিশ বাহিনীর দরকার মানুষের নাগরিক সুবিধার জন্য মানুষের যান মাল ইজত হেফাজতের জন্য রক্ত দিয়েছেন যেই দিনের গাছের গুড়ায় দান শহীদ করে রক্ত দিয়েছেন যেই দিনের গাছের গুড়ায় হজরত আমির আহমদার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে যেই দিনের গাছের গুড়ায় হজরত হুসাইন কারার ময়দানে শাহাদত বরণ করেন। কেউ কোনো কিছু ভের করতে না পারে এই জন্য দিনের বর্ডার গাড়ার পাহারাদারের দরকার সেই পাহারাদারের দায়িত্ব আল্লাহ পাক ওলামাই দেওবন্দের গাড়ে অর্পণ করেছেন পাহারাদার কথা কয়না এখন দিনের ভিতরে কেউ যদি কোনো কিছু প্রবেশ করাইতে চায় যদি বাংলাদেশের বর্ডার দিয়ে কেউ যদি দেখা মাত্র ফায়ার বর্ডার গার্ড এর কি দায়িত্ব আর জরে দেখা মাত্র ফায়ার বাংলাদেশের ভিতর থেকে যদি অবৈধ কোনো কিছু বের করে কেউ নিতে চায় বর্ডার গার্ড এর দায়িত্ব হলো ফায়ার ঠিক তেমনি করে দিনের ভিতরে যদি কেউ কোনো কিছু প্রবেশ করাইতে চায় ওলামায় দেবন্ধের দায়িত্ব হলো ফায়ার আস্তে কর ভিতর থেকে যদি কেউ কোনো কিছু বের করে নিতে চায় ওলামায় দেবন্দের দায়িত্ব হলো ফায়ার দেশের নাই আমরা ডাকায় আছে আগে পরে সালাহ সালাম একটা আমি একদিন গেলাম তুই তো আজান আজানের পরে আমিও কইসিনা আমি কইলামু আসসালাম আজানের আগে পরে বেলাল কইসেন আমরাও কইনাকে ইয়ার্লা বেলালে কইসে এর জন্য আমরাও কই না তাইলে আজানের আগে নতুন করে যদি আল্লাহর হাবিব বলেছেন উম্মতের জন্য ঈদ দুইটা কয়টা আল্লাহর রাসুল বলেছেন উম্মতের জন্য ঈদ কয়টা কেডা কেডা দুই ঈদ মানে না হাত উঠান উন্নতের জন্য ঈদ দুইটা কোন ব্যক্তি যদি আইসা বলে সকল ঈদের সারা ঈদ তিন নম্বর আর একটা ঈদ আর মিলাদোরে নতুন কোন ঈদ যদি বর্ডার দিয়া দুদিনের মধ্যে প্রবেশ করাইতে চায় আর জোরে কোন ব্যক্তি যদি আইসা মসজিদের আজান কয়টা দুইটা কয়টা কেউ যদি আইসা বলে জুমার নামাজের আজান একটা আর একটা আজানকে যদি বের করে দিতে চায় আরো জোরে আরো জোরে কোন ব্যক্তি কোন মধ্যে লম্বা দাড়ি মাথায় ফাগরি আর গায়ে লম্বা জামা কিনা সেটা দেখার দায়িত্ব বর্ডার গার্ড না বর্ডার গার্ড দায়িত্ব হলো বৈধ নবৈ করে উলামাই দেবন যদি আসছে মির্জা গুলাম কাদিয়ানি জি মি মৌদুদি সাহেব দাড়ি বাড়ি বাড়ি আসছে ফেন আর তাই আর সুট পয়রা আস্তে মন থাকব মন থাকব ধেওয়ানবাগি আসছে আসতে ক আর একজন আসছে রশিব মন থাকবো খুব ভালো করে বুঝলেন হলো ইসলামের বড়াম হলো আল্লাহ নবীর দেওবন্দর বডার গাটের সাথে থাকবেন দিন ইসলাম হেফাজতে থাকবে কথা কি বুঝে আসছে কথা কি বুঝে আসছে এই জন্য শেষ কথা অনেক জায়গার মধ্যে বলি আমার ভাইরা টিকিট কাটবেন জান্নাতে যাওয়ার জন্য একটা গাড়ি আছে গাড়িটার নাম হল সিরাতে মুস্তাকিম জান্নাতে যাওয়ার গাড়ির নাম সিরাতে মুস্তাকিমা হইলো তিনটা বিমানের চাকা কয়টা সেরাতে মুস্তাকিমের চাক্কা ও তিনটা এক নম্বর সাক্কা কৌমি দেও বন্দী মাদ্রাসা দুই নম্বর একুশটা গম্বুজ চৌদ্টা সাতটা কয়টা গম্বুজ সেই খেয়ে যে মারা গেছে উনার হয় গম্বুজ হয়েছে একচল্লিশটা নিশান আছে তো লাল নিশান বছরের উরুয়ে হ্যা মুসলমান বেদাতবিহীন খানকা দুই নম্বর হইলো গাটে জোরে তিন সাক্কার চিরাতে মুস্তাকিম বর্তমান পৃথিবীতে চলছে এক নম্বর হইলো কৌমি দেওবন্দি মাদ্রাসা দুই নম্বর হইলো বেদাতবিহীন খানকা তিন নম্বর হইলো গাটেউলার দল তাব্লিক জামাত তিন চাকর গাড়িতে উঠবেন জান্নাতে যাইবেন আর না হলে দেখবেন যাইসা টুস্মিয়া বখারি শরীফ দেখাইয়া লই গেছে গা জাহাজ খুব ভালো করে বুঝলেন ষড়যন্ত্র চলছে খুব মারাত্মক ধরনের কি ষড়যন্ত্র চলছে ভালো করে বুঝছিলেন ষড়যন্ত্র খুব মারাত্মক ধরনের ষড়যন্ত্র চলছে মুসলমানরা যখন মসজিদে নামাজ পড়তে যায় আমার দেশে আওয়ামী লীগ আমার দেশে বিএমপি আছে আমার দেশের জাতীয় পার্টি আছে আমার দেশের গরিব মানুষ আছে আমার দেশের ধনী মানুষ আছে আমার দেশের মেম্বার চেয়ারম্যান আছে আমার দেশের সাধারণ মানুষ আছে সবাই যখন মসজিদে যায় এক কাতারে নামাজ পড়ে এক জায়গায় নামাজ পড়ে এক ইমামের পিছনে একদা করে মসজিদগুলোতে শান্তির পয়গাম সব জায়গার ভিতরে ঠিক নামে ঠিক সেইখানের একটা চক্রান্ত লাগিয়ে দিচ্ছে মুসলমানদের মসজিদের নামাজের মধ্যে গন্ডগোল লাগাও এবার তৎখানে গন্ডগোল লাগাও কেমনি গন্ডগোল একদল যাই কহ আমিন আরেকদল কহ আমিন কাটা কুশি জুড়ে এটা কেবো বোখারেশরীফ আছে। এবার অতখানায় গন্ডগোল লাগাও একটা দুই নম্বর আর একটা স্লোগান হইল উনি তাকে লন্ডনে গোটা বিশ্বের ইহুদি খ্রিস্টানের স্লোগান মহিলারা পুরুষ জীবন পুলিশ হবে মহিলারাও পুলিশ হবে পুরুষ অফিসে কাজ করবে মহিলাও কাজ করবে পুরুষ রাস্তায় নেমে স্লোগান দিবে মহিলারাও বলবে মহিলারও সেই পোশাক পরবে এখন তাদের এজেন্ট কিছু বেরিয়েছে এরা এখন দেখলো যে যারা মুসল্লি যারা পাক্কা দিনদার এদের মা বোনা তো গার্মেন্টসে যায় না রাস্তার মারি কাটতে যায় না খায় মরে যাবে তারপরেও পর্দার ভিতর থেকে বের হয় না এদেরকে কিভাবে দেখেন দেখেন কারবার কি শুরু হয়েছে দেখেন কত সুন্দর মসজিদের মধ্যে পুরুষও যাবে মহিলারাও যাবে এতে কাফে পুরুষও যাবে মহিলারাও যাবে তারাবিন নামাজে পুরুষও যাবে মহিলারও যাবে জুবান নামাজে পুরুষও যাবে মহিলারাও যাবে আমার ভাইরা মহিলাদের নামাজ পুরুষের নামাজের মধ্যে ভিন্ন মহিলাদের পোশাক পুরুষের পোশাকের মধ্যে ভিন্ন এটা আল্লাহ প্রদত্ত আল্লাহ নবী প্রদত্ত খুব ভালো করে মনে রেখেন একরকমের নামাজ না একরকমের এবাদত না আমার বাড়িরা যখন হস করতে যায় তখন পুরুষের জন্য হস মাল হইলে মহিলার মাল হইল হস ফরজ না যদি মোহরেম না থাকে ঠিক না বেটি যদি তার মোহরেম না থাকে তাইলে হস ফরজ না পুরুষ যখন হস করতে যাবে তখন সিলি সারা কাপড় পরবে যেটা দিয়ে কাফন হয়ে যায় আমার বাড়ির মহিলা যখন হস করতে যাবে সে কি সার দর দিব জি যে পোশাকটা পরে রাখবে হিডে নিয়ত করবে ঠিক মহিলা যখন হ্রস করতে যাবে আর পুরুষ যখন হস করতে যাবে তখন সেখানে যাওয়ার সময় লব্বাই কল হুম লব্বাই লব্বৈক লি কাল কালব্বাই জোরে জোরে আওয়াজ করে বলবে আর মহিলা যখন যাবে তখন আস্তে আস্তে আস্তে আস্তে মনে মনে বলবে বেশ কমা সেরা নাই বেশ কমা সেরে নাই পুরুষ যখন তো আফ করতে যাবে তখন সাদর তারে এইভাবে এইভাবে ডাইন হাতের নিচ দিয়ে দিয়া এইভাবে দিবে মহিলা মহিলা ওইভাবে দিবে না তার জন্যে হাতের দানাবাড়ি করা ঠিক আমার বাইরে পুরুষ যখন যাবে হস করতে তখন যখন তো আফ করবে তোয়াপের সময় প্রথম তো তিন তো আপের সময় দৌড়াইয়া ভেডাগিরি দেখায়া ভেড়ার মতো তো আফ করবে আর মহিলা যখন যাবে হস করতে তখন তার জন্যে বেডাগিরি নাই দৌড়াদৌড়ি নাই সেখানে যাই আস্তে আস্তে সম্পর্ক রাখেন আমার ভাইরা বেদাতবিহীন খানকা আমাদের দিন যেই খানকা আমাদের জন্য রেখে গেছে সেই খানকার সাথে সম্পৃক্ত হন যারা এইখানে আগমন করেছেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অন্তত তিনটা দিনের জন্য তা লেগে যান তিনটা দিনের জন্য তাবলিগে যান ইনশাল্লাহ কেউ কয় না তিনটা দিনের জন্য তাবলিগে যান তিনটা দিনের জন্য তাবলিগে যান যাইয়া দেখেন সেটার ভিতরে কি আছে আমি তো বলতে চাই বসে বসে কুটকুট কুটকুট করে আচ্ছা এই মুখে যে তাবলিগে চলে গেল তিন চিলার লাগিয়া আচ্ছা হের বউ গেল আচ্ছা আমি বলতে চাই হে বেটা তাবলিক গেছে যে হের বয়স কিন্তু সাইড এর উপরে হে গেছে তাবলিকও হের বউ করিতে গেছে তোমার হের বউর লাগে এত চিন্তা হয়েছে তোমার ছেলেটা যে পঁচিশ বছর বয়স বাইশ বছর একটা মেয়েকে বিয়ে করিয়া হে সুন্দরী যুবতী বৌডারের ঘরের মালে মানুষ হয়ে গেছে গা পাঁচ বছর লাগে হিডাদি কোনোদিন জমাত সম্পর্কে যারা কুটকুট করে পরিষ্কার বাসায় বলতে চাই আজকে টঙ্গির বিশ্ব এস্তেমায় যতগুলি মানুষ হয়েছে তোমাদের সারা বাংলাদেশ তালাশ করে টঙ্গির লুডা বদনার সমানো তোমাদের শঙ্কা হবে না আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার ভাই সাইফুর রহমান জানাই যারা মাহফিলের ইন্তজাম করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ দরবার দোয়াখুরি আল্লাহ থেকে কবুল করেন আমাদের সকলের জন্য নাজাতের জড়িয়ে বানিয়ে দেন সকলেই বলেন আল্লাহ আমিনালামালাইকুম রহমতুল্লাহ